বারা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন যখন নাবী সাল্লাহাম মদিনার দিকে যাচ্ছিলেন তখন সুরাকা ইবনু মালিক ইবনু যসুম তার পেছনে ধাওয়া করল নাবী সাল্লাহ আলাইস্লাম তার জন্য বদ করলেন ফলে তার ঘোড়াটি তাকে নিয়ে মাটিতে দেবে গেল তখন সে বলল আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন আমি আপনার কোনো ক্ষতি করবো না নবী সাল্লাহু সাল্লাম তার জন্য দোয়া করলেন বর্ণনাকারী বলেন এক সময় রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম তৃষ্ণার্ত হলেন তখন তিনি এক রাখালের পাশ দিয়ে যাচ্ছিলেন আবু বকর সিদ্দিক রদিল্লাহ তো বলেন তখন আমি একটি বাটি নিয়ে এতে কিছু দুধ দহন করে নবী সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে তিনি এমনভাবে তা পান করলেন যে আমি তাতে সন্তুষ্ট হয়ে গেলাম